টিভি বাংলা মানবতার সমাধান বাবা عطف لا ينتهي لا ينتهي بالحصر ما أعطاه السلام عليكم ورحمة الله تعالى بركاته الحمد لله الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فقد قال رسول الله صلى الله عليه وسلم ثلاث من كن فيه وجد بهن حلاوة الإيمان من كان الله ورسوله أحب إليه مما سواهما ومن أحب عبدا لا يحب إلا لله ومن يكره أن يعود في الكفر بعد أن أنقذه الله منه كما يكره أن يلقى في النار رواه البخاري ومسلم في الدرشق سرطة برابر المطابر কালিমার দাবি কালিমার আবেদন এই প্রসঙ্গ নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছে। কালিমা পড়ার পর কালিমার স্বাদকে আমি অনুভব করছি কালিমার যে দাবি সে দাবি মেটানোর মাধ্যমে কালিমার স্বাদ কালিমার মজা এটাকে আমার দিলের মধ্যে অনুভূত হয় আমার এটা হওয়ার জন্যে আমার কিছু করণীয় আছে হজরত রসুল করিম সাল আলী হাসাল্লাম আমাদেরকে সে দিক নির্দেশনা দিয়েছেন যে কালিমার স্বাদ অনুভব করার জন্য। কিছু আমল তোমাকে করতে হবে ওই তিন ব্যক্তি কালিমার স্বাদ অনুভব করতে পারবে যার মধ্যে এই গুণগুলো থাকবে তিনটা গুণের কথা মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলিহ আসাল্লাম স্বাদ করেছেন যে এই গুণগুলো যার মধ্যে থাকবে সেই কালিমার স্বাদ অনুভব করতে পারবে এক নম্বর গুণ হচ্ছে যে ব্যক্তির কাছে আল্লাহ এবং আল্লাহ রসুল সব কিছুর চেয়ে বেশি প্রিয় হবে সেই কালিমার স্বাদ অনুভব করতে পারবে এখানে শব্দের প্রতি একটু লক্ষ্য করলে আমরা বুঝবো হজরত রসুল করিম সাল আলী ওসাল্লাম বলেছেন মিম্মা সিওহুমা মা রসুল বলেননি মিম্মাম সিওহুমা এটা গ্রামারের একটা বিষয় মা মানি হচ্ছে মানুষ অন্য পশু পাখি অন্য দুনিয়ার জগৎ জাগতিক বস্তু যত কিছু আছে সব কিছুই মা দ্বারা বোঝানো যায় কিন্তু মান সেই ক্ষেত্রেই ব্যবহার হয় যে ক্ষেত্রে মানুষের কথা আলোচনা হয় হজরত রসুল করিম সাল আলী সাল্লাম এখানে মা ব্যবহার করেছেন মানে রসুল বলতে চাচ্ছেন শুধু মানুষই নয় দুনিয়ার সমস্ত বস্তু থেকে যখন আল্লাহ এবং আল্লাহ রসুল তার কাছে বেশি প্রিয় হবে এটা এই জন্য বলেছেন রসুল অনেকের হয়তো সন্তান নাই আপনজন কেউই নেই বিশাল সম্পত্তির মালিক সম্পদের মালিক তার ক্ষেত্রে হাদিসটা কিভাবে প্রযোজ্য হবে এইজন্য জন্যে রসুল এমন এক শব্দ বলেছেন যে শুধু মানুষের সাথে সম্পৃক্ত নয় তার সম্পদের মায়া আপনজনের মায়া আত্মীয় স্বজন সন্তান সন্ততি সব কিছুর মায়ার ঊর্ধ্বে আল্লাহ আল্লাহ রসুলের ভালোবাসা আল্লা রসুল সাল্লাহ আলি ওসাল্লাম স্বাদ করছেন মান আহাব্বা আব্দান আবদানু আলিল্লাহ এই গুণ যার মধ্যে থাকবে সেও কলিমার স্বাদ অনুভব করতে পারবে এই গুণটা কি কেউ যখন কাউকে ভালোবাসবে পছন্দ করবে তার ওই পছন্দের ভিত্তিটা যদি আল্লাহর কারণে হয় যে আমি তাকে পছন্দ করি কেন করি তিনি নামাজি তিনি আল্লাহ বুজুর্গ তিনি আয়ালিম তিনি দিনের কাজ করেন আমি সেজন্য তাকে ভালোবাসি আমি মাকে ভালোবাসি কেন ভালোবাসি আল্লাহর হুকুম যে মাকে ভালোবাসা বাবাকে ভালোবাসি কেনবাসি আল্লাহর হুকুম যে বাবাকে ভালোবাসা আমি সন্তানকে আমি আমার বিবিকে স্ত্রীকে ভালোবাসি কেন ভালোবাসি আল্লাহর হুকুম যে ভালোবাসা আল্লাহর জন্যই ভালোবাসি যদি কেউ এরকম কাউকে ভালোবাসে এই গুণ যদি কারো মধ্যে থাকে আল্লাহর জন্য কাউকে ভালোবাসা তাহলে সেই ব্যক্তিও ইমানের স্বাদ অন্তরে অনুভব করবে দুইটা গেল এক হচ্ছে আল্লাহ এবং আল্লাহ রসুল তার কাছে সবচেয়ে প্রিয় সব কিছু থেকে মানুষ নয় শুধু সমস্ত বস্তু থেকেই আল্লাহ আল্লাহ রসুল তার কাছে বেশি প্রিয় আরেক হচ্ছে সে কাউকে ভালোবাসে আল্লাহর জন্যে আরেক হচ্ছে কুফর যে ব্যক্তিটা অপসন্দ করে যে দিকে ফিরে যাবে যে কুফুর থেকে আলামিন তাকে পানা দিয়েছেন রক্ষা করেছেন বাঁচিয়েছেন সেটা এটা অপছন্দ করে অপছন্দের মাত্রাটা কেমন কতটুকু লে রসুল বলছেন ক্যামায়ক আইউল কফিন যেমন একজন মানুষ এটা অপছন্দ করে যে কেউ তাকে আগুনে নিক্ষেপ করবে আগুনে নিক্ষেপ্ত হওয়ার ব্যাপারটা তার কাছে যত অপছন্দের ঠিক ওই ব্যক্তি এমন কঠিনভাবেই অপছন্দ করে যে কোনোভাবেই সে দিন থেকে আর ফিরে যেতে চায় না রব্বুল আলামিন তাকে এই নিয়ামতে ধন্য করেছেন তাকে জাহান্নামের আগুন থেকে রক্ষা করেছেন ইমানের দৌলতের মাধ্যমে কালিমার নিয়ামতের মাধ্যমে সে এই দৌলত আর হারাতে চায় না কেমন চায় না যেমন একজন মানুষ আগুনে নিক্ষিপ্ত হওয়াকে আশা করে না চায় না এমনি ভাবে চায় না অর্থাৎ সে প্রচণ্ডভাবে এটা প্রত্যাখ্যান করে যে আমি কখনো ইমানকে ছাড়তে পারব না ছাড়তে পারবো না যে কোনো মূল্যে সে ওটাকে আঁকড়ে ধরে থাকতে চায় এমন কঠিন ইমানওয়ালা যদি কেউ হয় মোহাম্মদুর রসুল্লাহ বলেন সাল আলী ওসাল্লাম তালেহাসমান কুন্নাফি ওয়াজনা হালেয় ইমান এই তিন গুণ যার মধ্যে থাকবে সেই কবল সেই একমাত্র কালিমা পড়ার পর কালিমার স্বাদ অন্তরে অনুভব করবে কালিমার স্বাদ এটা কী জিনিস কালিমার স্বাদ দিলের মধ্যে অন্তরের মধ্যে আছে কি এটা আমি কি করে বুঝবো আমি হয়তো এই কাজগুলো করেছি অথবা করি নাই আল্লাহ আল্লাহ রসুল আমার কাছে সবচেয়ে প্রিয় অথবা প্রিয় না আমি হয়তো কাউকে ভালোবাসি আল্লাহর জন্য অথবা বাসি না আমি হয়তো চাই না আমি দিন থেকে আবার ফিরে যাই অথবা চাই যদি সব হ্যাঁ হয় সব যদি নেগেটিভ হয় অথবা পজিটিভ হয় আমি সিদ্ধান্ত কি করে নিব যে এগুলো আমার মধ্যে এই গুণগুলো আছে কি আমার মধ্যে ইমানের মজা স্বাদ আছে কি নাই আমি তো কী করে বুঝবো যদি এমন হয় আমার এবাদত করতে ভালোই লাগে মজা লাগে বারবার করতে ইচ্ছে করে কোনো রকমের বিরক্তি আসে না আমি যতটুকু করি মহাব্বতের সাথে করি যদি এই অবস্থা হয় বুঝতে হবে আলহামদুলিল্লাহ আমি ইমানের স্বাদ অনুভব করছি এই হচ্ছে একটা আরেকটা হচ্ছে আলামত ইমানের স্বাদ আমার অন্তরে বসেছে কিনা এটার আলামত হজরত রসুল করিম সাল আলি আসাল্লামের শূন্যতের প্রচার আমি করছি কিনা रसुलर सुन्नतर प्रचार जोधमेजे तोल करी सुन्नत के समस्त पूरा समाज छड़िए देवार फिकर आ चिंता मेहनत क्जे निजे के जरिए रेखे अल्लादुल्लि दिन प्रत्येकता मानूष प्रत्येकता मुसलमान तर तरखलाक चरित्र कथा तर खाँ उठा बसा तर पोशा परिच्छद सबकिछ मुहम्मदुर रसुल्ला सल्लासलम अनुकरणे होक অনুসরণে হোক এমনটি যারা আশা করেন এমন কাজে যারা নিজেদেরকে জুড়ে দেন তাইলে বুঝতে হবে তার দিলের মধ্যে ইমানের স্বাদ সে অনুভব করছে কারণ সে নিজে ইমানের স্বাদ অনুভব করেছে বলেই তো আরেকজনকেও চাচ্ছে ইমানে রসুলের আদর্শে আদর্শবান করার জন্যে শূন্যতির উপর মানুষকে চালানোর জন্যে এই মেহনত সে করে যাচ্ছে দুই তিন নম্বর আলামত যে ইমানের স্বাদ অনুভব করছে এটা বোঝা যাবে কিভাবে। তিন নম্বর আলামত ইবা আদুল বিদাহ যে সে নিজেও বেদআ থেকে দূরে থাকে অন্যকেও বেদাঁত থেকে দূরে রাখে বেদাৎকে দূরে ঠেলে দেয় কাছে আসতে দেয় না রুসুমাতকে দূরে ঠেলে দেয় সামাজিক কৃষ্টি কালচার যেগুলোর শরীয়ত বিরুদ্ধ সেই সমস্ত কাজকে সে দূরে ঠেলে দেয় নিজেও করে না কোথাও হলে সে নিজে সেখানে অংশগ্রহণ করে না নিজের আপনজনকে সেটা করতে দেয় না এই সমস্ত বিদায়াতই কার্যকলাপ যেগুলো সরিয়ে আনা সরিয়ার নামে জাল সরিয়া মানুষকে ধোকা দেওয়ার জন্য বিভ্রান্ত করার জন্যে শয়তান মানুষের মাধ্যমে যেগুলো করাচ্ছে এই সমস্ত বেদাঁত থেকে সে নিজেকেও দূরে সরিয়ে রাখে এবং অন্যকেও বেদাঁত মুক্ত জীবন করার প্রতি উৎসাহিত করে মেহনত করে যদি এই কাজের সাথে নিজেকে জুড়ে রাখে বুঝতে হবে তার ইমানের সাথ অনুভব করতেছে চার নাম্বার রসুলের কথা মতো দিনের জন্য আল্লাহর জন্য রসুলের কথা মতো আমার জীবনকে আমি উৎসর্গ করে দিতে প্রস্তুত আমার সম্পদকে আমি উৎসর্গ করে দিতে প্রস্তুত এই এইরকম মানসিকতা মনোভাব ইচ্ছা যার অন্তরের মধ্যে বুঝা যায় অনুভব করে সে বুঝতে হবে তার ইমানের সাথ সে অনুভব করছে ভাই প্যারে হাজরিন ইমানের সাথ এটা যেমন তেমন কথা নয় ইমানের সাত ওই ব্যক্তিত্ব অনুভূত হতে পারে যিনি জান্নাতি মানুষ জান্নাত যার জন্য অপেক্ষা করছে যাদের ইমানের স্বাদ অনুভব হয় তাদের জন্য সুসংবাদ হচ্ছে জান্নাতের সুসংবাদ তিনি ওই ইমান সহই জান্নাতে যাবেন মৃত্যুবরণ করবেন কালিমা পড়তে পড়তেই তার মৃত্যু হবে আর কালিমা পড়া অবস্থায় যদি কারো মৃত্যু হয় মুহাম্মদুর রসুল্লাহ সাল্লু আলী সাল্লাম বলেছেন মান মানুকালিহিহ ই যার শেষ কথা এটা হবে মৃত্যুর সময় যিনি কালিমা পড়ে মৃত্যুবরণ করবেন সে সরাসরি জান্নাতে চলে যাবে রসুল ওয়াদা করেছেন সুসংবাদ দিয়েছেন আলহামদুলিল্লাহ মৃত্যুর সময় কালিমা মুখে নিয়ে মৃত্যুবরণ করার তালা আমাদেরকে সে তৌফিক আনায়ত করেন ইমানের সাথে যে আমলগুলো করলে আসবে সে আমলগুলো গুলো করার তৌফিক আনায়ত করেন এ বিষয়ে আমরা আরো কথা বলবো ইনশা আল্লাহ ছোট্ট একটা বিরতিতে যাচ্ছি বিরতির পর বিরতি পর্যন্ত আমাদের সাথেই থাকবেন বিরতির পর আবারও আমরা এই বিষয়ে আলোচনা করবো ওমা তৌফিক ওসালাম আলাইকুম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 আর কি আছে জানার জন্য দেখুন সম্প্রচার সকাল সাড়ে ছটায় বাংলাদেশে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 আমরা আলোচনা করছিলাম রসুল করিম সাল আলী ও বলেছেন ইমানের স্বাদ তিন শ্রেণীর মানুষ তিন ধরনের কাজ যারা করবে তিনটা আমল যারা করবে তারাই ইমানের স্বাদ অনুভব করবে ইমানের স্বাদ তার দিলের মধ্যে বসেছে কিনা এটা কী করে বোঝা যাবে তো বোঝা যাবে তিনি যখন আবাদতে স্বাদ পাবেন মজা পাবেন আনন্দ পাবেন তিনি যখন বেদাহাত মুক্ত জীবন গড়বেন অন্যকেও কেউ থেকে বাঁচিয়ে রাখবেন এবং তিনি যখন সমস্ত রকমের মুসিবতকে বরদাস্ত করার জন্য প্রস্তুত থাকবেন ইমানের জন্যে শরীয়তের জন্যে সমস্ত রকমের মুসিবত কষ্টকে বরদাস্ত করার মতো মানসিকতা তার থাকবে এই অবস্থা কাদের হবে রসুল বলেন সালে বিহিননা হালা বাতিল তিনটা গুণ যার মধ্যে থাকবে তিনি ইমানের স্বাদ অনুভব করবেন এক নাম্বার গুণ হচ্ছে আল্লাহ এবং আল্লাহ রসুল তার কাছে সবচেয়ে প্রিয় মানুষ হিসাবে সবচেয়ে প্রিয় বিষয় হিসাবে তার দিলের মধ্যে থাকবে এটা যে সবচেয়ে প্রিয় আল্লাহ আল্লাহ রসুল আল্লাহ আল্লাহ রসুলের ব্যাপারে কারো সাথে আপোষ নাই আমার পরিবার আমার বিরুদ্ধে যাবে আল্লাহ আল্লাহ রসুলের ব্যাপারে আমার আপোষ নাই আমার পরিবার চলে যাক আমার বিরুদ্ধে আমার বিবি চলে যাক আমার বিরুদ্ধে আমার সন্তান চলে যাক আমার বিরুদ্ধে আমার দল চলে যাক আমার বিরুদ্ধে আমার কম চলে যাক আমার বিরুদ্ধে সবাই দুনিয়ার সমস্ত মানুষ চলে যাক আমার বিরুদ্ধে আমার কিচ্ছু যায় আসে না আল্লাহ আল্লাহ রসুলের নাফরমানি করা আমার পক্ষে সম্ভব নয় কারণ তাদেরকে আমি সবচেয়ে বেশি ভালোবাসি একজন মানুষের দিলের অবস্থা যদি এইরকম হয় বুঝতে হবে তিনি ইমানের স্বাদ অনুভব করবেন রসুলের ওয়াদা। দুই নাম্বার বিষয় হচ্ছে মান আহাব্বা আব্দান لا يحب ইউহিব্ব ইল্লা লিল্লাহ আল্লাহর জন্য যখন কেউ কাউকে ভালোবাসে তখন সে ইমানের স্বাদ পেয়ে যাবে এটা একটা চমৎকার আমল জান্নাতে যাওয়ার এক সহজ পদ্ধতি সুযোগ আল্লাহর জন্য কাউকে ভালোবাসা আর রাসূলকে আল্লাহর জন্য ভালোবাসুন না সাহাবায়ে کرامকে ভালোবাসুন সহজ পথ iman সহ যদি কবরে যাওয়া যায় তাদের সাথেই তো আমাদের হাশর হবে রাসূল তো বলেছেন আল মারউ দুনিয়ায় যে যাকে ভালোবাসত হাসর তার সাথেই তো হবে এক হাদিসে আসছে আল্লাহ রসুল সাল্লু আলী ওসাল্লাম স্বাদ করেছেন সাত শ্রেণীর মানুষকে আমি আরোসের নিচে ছায়া দিব কেয়ামতের দিন যখন অন্য কোনো ছায়া থাকবেন আমার আরসের ছায়া ছাড়া এমন কঠিন মুহূর্তে এত বড় সম্মান কারা পাবেন লম্বা এই সংক্ষিপ্ত সময়ে সেই লম্বা আমার পক্ষে সম্ভব নয় ওখান থেকে চুম্বক অংশ যেটা আমরা বের করে নিয়ে আসছি সেখানে এক শ্রেণীর মানুষ আছেন আল্লাহ রসুল বলছেন অরজুল্লাহ নেতা আব্বাহিল্লা ইস্তমা আলাই অফরক আলৈ দুই রজুল ওই দুই পুরুষ ওই দুই যুবক একজন আরেকজনকে ভালোবাসে আল্লাহর জন্যে একত্রিত হয় আল্লাহর জন্যে বিচ্ছিন্ন হয় আল্লাহর জন্য এই দুই যুবককে ওরব্বুলি আলামিন, এই দুই মানুষকে ওরব্বুল আলমিন এই দুই মোমিনকে অরব্বুল আলমিন কামতের সেই কঠিন মুহূর্তে তার আরশের নিচে যখন ছায়ার খুব দরকার হবে মানুষের প্রচন্ড তাপ সূর্যের মাথার উপর সূর্য ওই কঠিন মুহূর্তে রব্বুল আলামিন তার আরশের নিচে এই দুই মানুষকে এই দুই মমিনকে ছায়া দিয়ে সম্মানিত করবেন এই দুই মানুষ হচ্ছে যারা একজন আরেকজনকে আল্লাহর জন্য ভালোবাসে আমি সাহাবাই বিল রাহু তালহুকে মোহাব্বত করি কেন করি আল্লাহর জন্য তিনি আল্লাহ ছিলেন রসুলের আ ছিলেন এই জন্য আমি বিলালকে মহাব্বত করি আবু বকর রাহুকে মহাব্বত করি কেন করি তারা রসুলের সাহাবি ছিলেন আল্লাহ রসুলের সাথে তাদের জীবন চলেছে আল্লাহ তাদের উপর সন্তুষ্ট প্রিয় বন্ধুরা জান্নাতে যাওয়ার এক সুপূর্ণ সহজ সুযোগ ইমান থাকতে হবে অবশ্যই পূর্ণ ইমান রেখে আকিদা বিশ্বাস ঠিক রেখে তো উপর অটল থেকে মুক্ত জীবন বিধাত মুক্ত জীবন এই অবস্থায় যদি কেউ এইরকম কাউকে ভালোবাসতে পারেন ইনশা আল্লাহ তালা রবুল আলমিন হাসুরের মাঠে তাদেরকে একসাথে করে দেবেন জাননাতে একসাথে থাকার ব্যবস্থা করবেন অন্য এক হাদিস আল্লাহ সুবহান ও তাহলে ইরশাদ করছেন অজাবাত আলাই মহাব্বাতি ওই ব্যক্তিকে ভালোবাসা আমার জন্য ওয়াজিব হয়ে যায় যারা মোতাজা আলী সিনা ফিয়া একসাথে বসে আমাকে ভালোবাসার কারণেই আমাকে কেন্দ্র করে আমার কথাবার্তা দিনের কথাবার্তা শরীয়তের কথাবার্তা বলে তারা একসাথে বসে মোতাজাব ইর ই নাফিয়া একজন আরেকজনের সাথে সাক্ষাতে যায় শুধুমাত্র আমাকে কেন্দ্র করেই আমাকে ভালোবাসার কারণেই মোতাজা ইরি নাফিয়া একজন আরেকজনের প্রতিবেশী হয় আমাকে ভালোবাসার কারণেই এই যখন অবস্থা রব্বুল্লা আলামিন বলেন তখন তাদেরকে ভালোবাসা আমার জিম্মাদারিতে চলে আসে আল্লাহ যদি কোনো বান্দাকে ভালোবাসে এই ওয়াদা এই সুসংবাদ রব্বুলি আলমিন যখন দিচ্ছেন যে আমি ভালোবাসি তাকে অবশ্যই ভালোবাসি যারা পরস্পর নিজেকে ভালোবাসে পরস্পর একজন আরেকজনকে ভালোবাসে আমার কারণে তো রবুলা আলেম বলছেন তাদেরকে আমি ভালোবাসি যেহেতু রসুল বলেছেন আপনজন হিসেবে এক শ্রেণীর মানুষকে রসুল স্বীকৃতি দিয়েছেন রসুলের সে আচরণ এখন তাদের সাথেই আমাদেরকে দেখাতে হবে সে আদব তাদের সাথেই দেখাতে হবে অলামাই কেরাম আলেমদেরকে শ্রদ্ধার চোখে দেখতে হবে শ্রদ্ধার সাথে তাদেরকে স্মরণ করতে হবে শ্রদ্ধার সম্পর্ক তাদের সাথে গড়তে হবে কোনো রকমের বেজ জুতি তাদেরকে করা যাবে না তাইলে কিন্তু আল্লাহর পক্ষ থেকে শাস্তির ও রয়েছে আবুল আহাব সম্পর্কে বলছিলাম যে আবুল আহাব ওর রসুলকে গালি দিয়েছেন পাথর মারার জন্য পাথর উঠিয়েছেন তেমত পর্যন্ত রসুলকে নিয়ে যারা কটুক্তি করবে তেমত পর্যন্ত রসুলের শ্রেয়া নিয়ে যারা বিরূপ মন্তব্য করবে তাদের সকলের জায়গা আবুল আহাবের পেছনে আবুল আহাব ছুটছে জাহান্ন নামমুখী जहान नाम दिखे तर ठिकाना जहान नाम दिखे निजेदी जहान नाम शिथे क्यों रक्षा करते चान तरयर सावत आल्लास्ते मनोभव निजेद बाचिए रखु दिन उश्वरी आके कोकमेर कटूक्ति चलबा दिनओं आके रकमें बजो मंत्य करा चलबा दिनओं धारक बाहक ओलामक बेहदी चलबा তাহলে কিন্তু রব্বুল্লা আলামিন রসুলের পক্ষ হয়ে যেমন আবুল আহাবকে উত্তর দিয়েছেন কামত পর্যন্ত আলামিন পক্ষ হয়ে দিন হয়ে আপনার আমার আলামিন কিন্তু অবস্থান নিয়ে নেবেন এ বিষয়ে স্পষ্ট আপনি ভাবছেন আল্লাহর গজব আসে না কেন আপনার সম্পদ আছে আপনি কোনো রকমের গ্রস্ত হবেন না বিপদে পড়বেন না এমনটি ভাবলে কিন্তু ভুল হবে রব্বুলা আলামিন কিন্তু এই সুরার মধ্যে সে কথাও বলে দিয়েছেন আবুল আহাবও এমনটি বলত আবুল আহাব সে বলতো আমার তো অনেক সন্তান মোহাম্মদ যা বলছে তা যদি সত্যই হয় আজাব যদি আসে আমার সন্তানরা সেটা প্রতিরোধ করবে আমার অনেক সম্পদ আমার অনেক ক্ষমতা পাওয়ার মুহাম্মদের কথা মতো শাস্তি যদি এসেই যায় আমি সে পাওয়ার দিয়ে তাকে প্রতিরোধ করব প্রতিহত করব আবুল আহাবের সেই অহংকারওয়ালা কথাগুলোকে রব্বুল আলমিন উত্তর দিয়েছেন এভাবে মা আগনা আনহু মা আলুহু মা কেসর আবুল আহাবের সম্পদ আবুল আহবের শক্তি সামর্থ্য সন্তান তাকে রক্ষা করতে পারে নাই তেমত পর্যন্ত আল্লাহর আজাব থেকে নিজেকে কেউ রক্ষা করতে পারবে না যদি আজাব চলে আসে যত বড়ো পাওয়ার হোক যত বড় শক্তি হোক যত বড় ক্ষমতার মানুষ হোক আল্লাহর আজাব চলে আসলে তাকে ঠেকানোর প্রতিরোধ করার ক্ষমতা দুনিয়ার কোনো মানুষের নাই সে আজাবকে ভয় করা উচিত সে আজাব যেন আমার উপর না আসে সেটা লক্ষ্য করা উচিত সাহাবাহাম রসুলকে ভালোবেসেছেন মহাব্বত করেছেন রসুল বলেছেন ওয়াদা দিয়েছেন আমার সাথে তোমাদের হাসর হবে আজকে যদি ওই সমস্ত দিনের ধারক বাহকদেরকেও আমরা মোহাব্বত করতে পারি ভালোবাসতে পারি ইনশাল্লাহ তহ তাদের সাথে আমাদেরও হাসর হবে ইনশাল্লাহ তালা আবুল হাহাবের বিবি সম্পর্কে রব্বুল আলমিন বলছেন হাম্মা আল্লা হাতব পরিচয় দিচ্ছেন হাম্মা আল্লাহ হাতব আবুল আহাবের বিবি হাম্মা আল্লা হাতব সে শুকনাক কাঠ মাথায় বহন করত এটা কি অর্থ মুভাসিরা অনেকগুলো ব্যাখ্যা দিয়েছেন প্রসঙ্গ ক্রমে আমাদেরকে সে ব্যাখ্যাগুলো বলতে হচ্ছে আবুল আহাবের বিবি শুকনা কাঠ নিয়ে ঘুরতো মানিটা কি মানে হচ্ছে এটা আরবের একটা কথার কথা যারা মানুষের মধ্যে কথা লাগায় একজনের কথা আরেকজনের কাছে লাগিয়ে আগুন লাগিয়ে দেয় তাদেরকে বলা হতো হাম্মে আল্লাহ তার যে শুকনার লাকড়ি নিয়ে ঘুরে যখনই সুযোগ পায় আগুন লাগাবে এই শ্রেণীর এই প্রবণতার মানুষ যারা তাদেরকে বলা হয় হাম্মায় তাল হাতব আবুল আহবের বিবির মধ্যে এই প্রবণতা ছিল আজকে ওই সমস্ত মিডিয়া কর্মীদেরকে আমরা বলতে চাই মিডিয়াকে আপনি ব্যবহার করছেন দিনের বিরুদ্ধে শরীয়তের বিরুদ্ধে ওর আনের বিরুদ্ধে আপনিও আবুল আহবের বিবির সাথে জাহান নামে যাবেন আপনার এই সুযোগটাকে দিনের জন্য কাজে লাগান আসুন আমাদের সাথে একজোট হয়ে দিনের জন্য এই মিডিয়াকে আমরা ব্যবহার করি তাহলে আবুল আহাবের বিবির সাথে নয় মোহাম্মদুর রসুল্লাহর সঙ্গীদের সাথে হাসরে জান্না একসাথে উঠব ইনশাআল্লাহ আপনাদেরকে সাথে নিয়ে যেতে চাই ইনশাআল্লাহ আসুন আবুল আহ বিবির মতো আগুন লাগানোর বাধাগ্রস্ত করে সেও আবুল আহবের বিবির সাথে জাহান নামে যাবে হাজরিনুপ্রিয় দর্শক বৃন্দ রসুল করিম সাল আলী আসাল্লাম বলেছেন ইমান এর সাথ ওই ব্যক্তি পাবে যার মধ্যে তিনটা গুণ থাকবে এক নম্বর গুণ হচ্ছে আল্লাহ এবং আল্লাহ রসুল তাদের কাছে কিছু থেকে সবচেয়ে জন্য যখন একজন আরেকজনকে ভালোবাসে ওই যুবক ওই ভালোবাসা তার ইমানের মধ্যে স্বাদ আনার জন্য কাজ করবে তিন নাম্বার বিষয় হচ্ছে যারা ইমান আনার পর আবার কুফুরের দিকে ফিরে যাওয়াকে অপছন্দ করে এমন অপছন্দ যে তাকে আগুনে নিক্ষেপ করলে যেমন অপছন্দ করত এই এইরকম অপছন্দ করে সে কখনোই চায় না মন থেকে অন্তর থেকে তাইমন বাক্যে সে চায় ইমানের উপর চলতে এইরকম যদি কোনো মানুষের অবস্থা হয় তার দিলের অবস্থা হয় তার ইমানের অবস্থা হয় মোহাম্মদুর রসুল্লাহ বলেন অজাজা বিহীন না হালে হবে ইমান সে ইমানের সাথ গ্রহণ করবে প্রিয় বন্ধুরা তাই আসুন এই গুণগুলো আমাদের মধ্যে আছে কিনা পরীক্ষা করে নেই যদি না থাকে সুযোগ আছে খুব কঠিন কোনো বিষয় নয় আল্লাহ রসুলকে সবচেয়ে বেশি ভালোবাসা এটা খুব কঠিন কোনো বিষয় নয় এই ভালোবাসা সহজাত ভালোবাসার কথা বলা হয় নাই সহজাত ভালোবাসা আমার সন্তানের জন্য বেশি লাগবে এটাই স্বাভাবিক এই ভালোবাসার অর্থ হচ্ছে যেটা ইমানই ভালোবাসা যেমন উদাহরণ হিসেবে বলা যায় ওষুধ খেতে কেউ পছন্দ করে না অসুস্থ ব্যক্তি যখন প্রচন্ড অসুস্থতার মধ্যে সে ভোগে সে ওষুধ খেতে চায় না তারপর তাকে খেতে হয় সে জোর করে ওটা খায় তার পছন্দের বাহিরে আল্লা আল্লাহ রসুলকে ভালোবাসার অর্থ এটাই যদি কখনও তার বিরুদ্ধেও চলে যায় সে ওইটাকে প্রাধান্য দেয় না তার নিজের প্রয়োজন এসে যেমন ওষুধকে খেয়ে নেয় ওইখানেও সে নিজের প্রয়োজনে আল্লাহ আল্লাহ রসুলের হুকুমকে মেনে নেয় এই অবস্থায় যদি কেউ পৌঁছে বুঝতে হবে আলহামদুলিল্লাহ সে আল্লাহ আল্লাহ রসুলকে সবার চেয়ে ভালোবাসে সহজাত ভালোবাসা এটা মানুষের হাতের মধ্যে নয় মানুষের ক্ষমতার মধ্যে নয় এটা ক্ষমতার বাইরে সে তার সন্তানকে তার আপনজনকে বেশি ভালোবাসতেই পারে হতে পারে से तो एखे उद्देश्य नए उद्देश्य हे जखन मुखोमुखी अवस्थान दाड़े आपनजोरें भलोबासा अल्लाहल्लाह रसुलसा तक आल्लाल्ला रसुलसा के प्रधान्य दीब यह क्या इनशाला कलिमार दाबी आदाय इन्शा अल्लाह अल्लाह ताल केवान कबूल कर तौफिक एनायत करें अल्लाह तला गुणगुल्के मध्य आनार तौफिक एनायत करें ईमान सद ग्रहण करह وبرجتك إن شاء الله تعالى وما توفيقي إلا بالله والسلام عليكم ورحمة الله تعالى بركاته رب رحيم مشفق متعطف لا ينتهي بالحصر ما أعطاه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 तीन चार शून्य शून्य शर्टकोड तीन शून्य शून्य शून्य आठ तीन सोए वि आई सी कोड आई बीजि बता पाठिए इमेल कर रेट